জর্দা খাওয়া হের পিছনে কি হারাম সের ইমাম আকবর করলে তার পিছনে চলাত হবে ইমাম যদি বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান ইমাম যদি বিশ্বাস করে নবী সালাম নুর তৈরি ইমাম যদি বিশ্বাস করে নবী সালাম গায়েবান ইমাম যদি বিশ্বাস করে আল্লাহ আমার কালবে আছে এরকম ইমাম হলে তার পিছনে হবে না তাবিজের আছে একটা হলো শেরকে আকবর একটা শেরকে আসবান যদি ইমাম সাহেব দেন হইলো কোরআনার আয়াত দিয়ে দেন আর দিয়ে বলেন যে যে এখানে তাবিজের কোনো পাওয়ার নাই সমস্ত ক্ষমতা আল্লাহ আল্লাহ ভালো করবো এরকম আকিদা বিশ্বাস নিয়ে দিলে এটা হারাম এমন সেরেক কিন্তু এটা শেরেক আসগর কবিরা গুণা হবে কিন্তু এটা তারা তার ইমান যাবে না কিন্তু যদি দেওয়ার সময় এরকম বলে এই পুরানা রায়াত ছাড়া ওই যে নকশা লেখে লিখে দেয় বিভিন্ন হরফের নকশা তারপর অন্য অন্য ভাষায় তারপরে ইডলিশের নাম লেখে ফেরাউনের নাম লেখে হামানের নাম লেখে এই জাতীয় জিনিস দিয়ে দেয় অথবা এরকম বিশ্বাস পোষণ করে দেয় এইটারই অ্যাকশন তা বেজেরই একশনে তোমার কেউ কিছু করতে পারবে না তাহলে এটা কে আকবার